পচি জন সন উনিশ সো ছকার নির্দেশক অভিনেতা संस्थान में हुए आयोजन की শোধ कर रहे हैं वे अपने नाटक नई का कि आज मनोजदा को हम लोगों ने नाट्य संस्थान में यहां अपने बीच पाया है वैसे पहले भी मनोजदा को पा चुके हैं হ্যাঁ हम लोग बंगला रंगमंच पर जो गोष्ठी हुई थी उसमें मनोज दा आए थे उसके बाद मनोज दा के से एक लंबा इंटरव्यू रिकॉर्ड किया हुआ है आज विशेष रूप से हमने उन्हें आमंत्रित किया है अपना एक नाटक पढ़ करके सुनाने के लिए बात नई शुभोज नाटक के पढ़ करके सुनाने की थी मनोज दा कह रहे हैं कि मेरी इच्छा है कि मैं एक दूसरा नाटक अश्वत्थामा पढ़ कर हम लोग उन पर छोड़ देते हैं क्योंकि हम लोगों के लिए दोनों ही नए नाटक हैं कोई फर्क नहीं पड़ता उनको जो नाटक सुना करके आनंद मिले वो नाटक वो पढ़ें आज मनोज दा का ये आयोजन उन्हें संगीत नाटक अकादमी पुरस्कार प्राप्त होने के बाद हम लोग कर रहे हैं हार्दिक प्रसन्नता हम लोगों को বাত কি तो भी क्या फर्क पड़ता है उससे হতা जैसे व्यक्ति के लिए जो एक लंबे না से नाटक তো साथ नाना रूपों में जुड़े हुए हैं নিয়ে একটককে সব নানা রূপোমে জুড়ে হুয়ে নাট্যকারকে নাতে নির্দেশক অভিনেতা কে संस्थान की ओर से उनका... হার্দিক স্বাগত করতে হ্যাঁ আজ মাইকেল মধুসূদন দত্ত কনমদিনা আয়োজন আজ কি আজকে শুভ দিন শুভ অবসর পর মনোজ দা কভিনন্দন করতে হ্যাঁ উালা প্রদান अपना... শ্রদ্ধা আদর উক্ত করতে হবুরোধ করতে হ্যাঁ কি ইচ্ছানুসার জন্য নাটক চে সপল কাজ আগ্রহ হা খাস নাটক সননেক মেসে হুম নেশ ভোজ পড় নমস্কার নাট্যসংস্থানকে এবং প্রতিভাজীকে আমার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাঁদেরই আগ্রহে উদ্যোগে আজ আপনাদের সঙ্গে বেলায় সাক্ষাৎ হল দুটো নাটকই আছে আমি ঠিক করতে পারছিলাম না যে কোনটা পড়বো যাই দাদা বলে দিলেন নৈশ ভোসটাই নৈশ ভোসটাই পড়ি এটার পড়ার ব্যাপারে আমার একটু সংশয় হচ্ছিল এই কারণে দ্বিধা ছিল যে এই স্ক্রিপ্টটা হচ্ছে প্রোডাকশানের স্ক্রিপ্ট আমি অলরেডি একটা শো করেছি তা প্রোডাকশানের স্ক্রিপ্ট করতে একটু অসুবিধা হয়তো ওর মাঝখানে অনেক হয়তো ডিরেকশানগুলো স্টেজ ডিরেকশানগুলো একটু কম থাকে কম তো যাই হোক এটাই আমি করছি না ঠিক আছে যদি ভালো না লাগে অন্যটা পড়বো ফোজল কাঁপিয়ে ডাকছে যত শেয়াল সকুন সুয়ার পেঁচা রাতের প্রথম প্রহরে খাবারের সন্ধানে কোলাহল করছে যত নিশাচর প্রাণী আলতা মেখে বাগানে দাঁড়িয়ে আছে মস্ত এক ফলবতী কাঁঠাল গাছ উঁচু উঁচু ডালগুলোতে তার সুপুষ্ট ফলের সমারোহ দুটি শেয়াল একটি বুড়ো একটি কচি বুড়ো হুয়া আর কচি হুক্কা গাছতলায় ঊর্ধ্ব মুখে কাঁটালের দিকে ক্ষুদাতুর চোখ মেলে বসে আছে শেয়াল দুটো বলতে থাকে ওইদিকে হাত তুলে এইভাবে পর পর দুটো শেয়াল বসে পর পর পর পর পর পর পর খানিক্ষণ পরপর বলার পরে মূলটা থেমে চারদিকে চেয়ে বলে ওরে হুক্কা হুক্কা বলে বল রে হুয়া রাত কত হলো। জোৎসনা ফুটলো দেখিস না আর সোনা পেটে ছুচো মারছে পর পর দিন রাত্রি করে জিভে পড়েছে নোনা হুক্কা বলে খাবি রে খাবি হ্যাঁ বুড়ো তোর কাঁঠাল পেকে টস টস করছে পর পর বুড়োটা বলে আমার ক্যাটাল। এই ক্যাঁটাল আমার বাপেরও না আমার পোলারও না কতদিন ধরে তাক করে আছি চোখে ছানি পড়ে গেল গেলার কেঁটালের আর পোলার নাম নেই নেইটা বলে পড়বে পড়বে মোটাটা বলে মোটা ঢিলে হয়েছে আমার কোমরের হাড়ও ঢিলে হয়ে গেল আমি বোধহয় পাগল হয়ে যাবো রে ঠাকুরদার মতন আমি বোধহয় ঘণ্য হয়ে যাচ্ছি কচিটা বলে তো ঠাকুরদা হন্যে হয়েছিল বুড়ো বলে বন্য বন্যমোষের পাক খেঁক জ্যান্ত মোষ ছিড়ে খাবে কুচিটা বলে হ্যাঁ খেঁক শেয়ালে জ্যান্ত মোষ বলে খেতে গিয়েছিল তো মসটা সিংটা একটু আলতো করে নাড়লো আর পাগল করে দেবে বলে না না না বুড়ো তবে থাক ওই ক্যাটালের দিকে আর আমরা থাকাবই না মাথা ঠান্ডা কর হুয়া ওই ক্যাটালের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে বুড়োটাও থুতু ফেলে সেই থুতু ছিটকেছে ওদের নিজেদের গায়ে লাগে না। হুক্কা বলে প্রোটিন তবে চল বেরিয়ে পড়ি হাঁস মুরগি একটা কিছু ধরি খোঁজ খোঁজ প্রোটিন খোঁজ শুরু হোক আমাদের নৈশ ভোজ দুই শেয়াল सब अवसादा झेड़े फेले दारस्रे गुहुआ खोज खो भोज खोज कथा मिले कहा जंगलटार मध्य घूरते थे हाथी मारि मारि मोश ना पारि तो खर घोष चाह भोज दिलखोश चाह प्रोटीन हेभि डोज याह চল না দেখি কার গোয়ালে হাঁস মুরগি রাম ছাগলে পরের হাড়ি মানি নেব তারে খাবো না দুটো শেয়াল সেই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে দুদিকে বেরিয়ে চলে গেল আবার অন্ধকার আবার ওই জন্তু জানাবারের হাঁক শোনা যাচ্ছে এইবারে ছকু বলে একটা ছেলে ঠুকলো। একটু সন্তর্পণে বয়স বছর তিরিশ নিম্নবর্ণের চামারদের ঘরের ছেলে সস্তা দামের প্যান্ট চেকনাই গেঞ্জি বেশ চকচকে একটা ছোট থলে তার রয়েছে নেপথ্য থেকে একটা মেয়ের গলা ওর নাম নয় তার ডাকা গেল কোথায় গেলে কাঁঠালে জুতো সেলাই করা তুষ্টু মুচির বছর পঁচিশের আই বুড়ো মেয়ে নয়নতারা বুঝতে অসুবিধা হচ্ছে নয়নতারা এদিক ওদিক চেয়ে আরে কোথায় গেলে বাঘের ভয় পাবো না আমি বুঝি বাঘ লোকে তো তাই বলে তো বাগের পিছু ধরলি যে দায়ে পড়ে হা তা বাঘ যদি তোরে একবার বাঘে পায় ছিঁড়ে খাবে নয় নয়নতার হাতটা ধরে আয় হাওয়া খাই আমি তোমার সাথে হাওয়া খেতে বের বেরোলাম চাঁদ উঠেছে তারা ফুটেছে তোর ভাল লাগছে না নয়নতারা ছকুর হাতটা ছাড়িয়ে সরে যেতে যেতে তুমি বললে সাদুল্যর কাছে তুমি টাকা পাবে তার থেকে দশটা টাকা আমারে দেবা দেবা কি না দেওয়া তুমি স্পষ্ট করে বলে দাও কোন দিকে সাদুল্লোর বাড়ি সোজা রাস্তা ছেড়ে তুমি ঢুকে পড়লে এই নির্জন বাগানের মধ্যে চকু গুনগুন করে নিরজনে দুইজনে প্রাণের কথা গাইকুজনে নয়নতার হাতটা ধরে নয়ন তারা বলে তুমি এইরকম করো না আমি ভাইটারে একা ফেলে বাপ হাটে গেছে আমার পায়। আমি তোমার সাথে বেরিয়েছি যদি জানতে পারে চকু বলে কি করবে ঝাড়পিট দেবে তো খাবি তুই রকম বুড়ি হয়ে যাচ্ছিস নয়ন হ্যাঁ নয়ন বে করবি নে নয়ন তারা মাথা নিচু করে শ্যামা গাছের বীজ খেয়ে বমি করছে ওরে ডাক্তারের কাছে নিয়ে না যেতে পারলি চকু বলে তা এইভাবে কতদিন চালাবি বাপ ধম্মের স্বরের মতো ঘুরে বেড়াবে তুই ভিগ মেঘে বাপ ভাইয়ের পেট চালাবি সারা জীবন নয়নতরা বলে জুতো মুতোয় তাপ হেঁটে যা পাচ্ছে সব ঢালছে মন্দিরে ফুল কিনছে কিনছে দেবদেবীর পট কিনছে বাপ্তর জটাধারী পয়গম্বর নয়নতরা বলে জটা যে দিন থেকে মাথায় ওই জটা পড়েছে মুখে এক কথা ভগবানের ভাগ না দিয়ে আয় আমি ঘরে তুলব না চকু বলে এ তাহলে জটাই বল মাথাটা খেয়েছে নয় তারা কেউ দেখেছে জুতো সেলাই করা নয়ন তারা ঘুরে না তোমাদের কাছে ভিগমেঘে আর আমি বাপ বাইরে খাওয়াব না নয়ন চলে যায় চকুয়ারে খালি হাতে প্যাক চললে যে রোগা ভাইকারে খাওয়াবি কি আরে এই নয় দেখো মেয়ের মান দেখো আরে ক্যাটাল তো নেয় তারা টেনে আনছে আরে টাকা ফাঁকা ক্যাটালটা পাকা পেকে একেবারে তুলতুল মাল রসে ভরপুর এক কোয়া বুঝলি রে এমনি খাজা খাজা জিপিত এক পাটি রস রেতের বেলা চকুবাবুর দুনিয়ার যত গাজ গলা পুকুর সব চকুবাবুর বাবুর। না না না চুরি করে ঘরে ঢুকলে বাবা মার মাথা ভেঙে দেবে চকু বলে জানতে আর আরো সভ্যনাশ ওই যে ওই বড়ো কুন্ডুবাবু আমাদের ভিটে মাটিটা কেড়ে নেওয়ার জন্য তাল খুঁজছে না বাবু ওই ক্যাটালে হাত দিয়ে আমরা পথে বসতে পারবো না কষার জঙ্গল লোকজন এখানে কেউ আসে না আমি গাছে উঠে দড়ি বেঁধে তুই কে জড়িয়ে ধরে ছকু আন্ত্রিক বাবা অন্ত্রে বসেছে শ্মশানের ওই মূর পঞ্চমুন্ডির আসনে নয়ন্তরা বলে পঞ্চু নরমুন্ডি নয়তো কি তোমার রসমুন্ডি হ্যাঁ আমাদের বেঁচে দিতে হবে নয়নতারা তুই অনেকগুলো টাকা পাবা চকু আচ্ছা যা পাবো তোর দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না আচ্ছা ও কি কোনদিন ভালো হবে না শকু নাইলনের দলিটা গেঁচো সাপের মতন ডালবে তার ঝুলছে ঝুলছে ওখান থেকে বলে আর কুড়ি কেন এই গাছ আমি মুড়িয়ে দেব তুই শুধু আমার বুকখানা জুড়িয়ে দে নয়ন বলে দুটো হাত বাড়ায় নয়ন এই করু কি পরে যাবা ডো বলেছ ওই যে ওই মোটাখানা মোটা খানা চকু ওর দিকে তাকিয়ে বলে মোটা মোটা জিনিস আমার টাকেনা রে নয়ন বৌডারে দেখলি না রেলে কাটাপুড়ি মারা গেল নয়ন আমি জীবনেও আর ছোব না পারো পারো পারো একটা ফল পেরে দাও একটা একটা ফল পেরে দাও নেবো না পারো না একটা আচ্ছা তুমি যা বলবে আবার তুলে নেয় এই কি হচ্ছে আ আরে দাও না থাক এরকম ভাবে দুজনে দিতে যায় আর টেনে নেয় টেনে নেয় এরকম করতে থাকে ঠিক যখন এরকম করছে এই সময় ওটা হাতে চামার লোকটা সে এসে দাঁড়ায় তার মাথায় অনেক জটা ওরা তখনো দাওনা দাওনা করছে হঠাৎ ছোটই ওকে দেখতে পাই এসছে তারপরে নয়ন দ্বারা দেখতে পায় দেখতে পাই একটু আঁটকে উঠে এরকম উঠে সরে যায় যেন একটা মানে অবৈধ কাজ করছিল এরকম একটা ভাব ওদের কিন্তু ছোকু গাছ থেকে বলে খুড় তুমি তুষ্টু লণ্ঠনটা নিয়ে ও মেয়েটার দিকে তাকিয়ে বলে হাট থেকে ফিরে দেখি দরজাটা খোলা বাতিটা নিবে গেছে আন্ধারে তোরে আমি চারধারে খুঁজি ঝাউতলার ওই পাগলিটা বললে না ওটা তখন কাঁঠালটা নামিয়ে দিয়েছে নে না কিছু বলবে না ভয় পাচ্ছে যাও না দুষ্টু তুই ওরে ঘর টেনে আনলি বলে টেনিয়ে আনবো কেন নিজের খুশি তো আসে প্রায়ুষ্টু মেয়েটাকে বলে করেছি চকু একটু গম্ভীর চল ঘরে চল চকু আর শুনে যাও ঘুরো হঠাৎ তুষ্টু ঘুরে চকুকে বলে জীবন কাটাচ্ছে শিয়াল কুত্তার মতন পরকালে সে যখন শুধু কয়ফিয়ার দিবি কি চকু বলে ঠিক আছে আমাদের তো সে তো পুরনো কথা তুমি ভুলে যাও না তুষ্টু মেয়েটাকে বলে তোর বলে ভালো কথার মানুষ না হ্যাঁ নয়ন ওদের বিয়েটার কথা বল আমি বলছি আরে তুমি বললে আর কেউ বলে সে বললো অপঘাতের লেভেল ক্রসিং পাহ হতে গিয়ে দুষ্টু বলে তুই দাঁড়ে ধাক্কা মেরে ফেলেছিস কথা নয়ন আমি সচক্ষে দেখেছি লোকে তোমারে সাধু বলে তুমি যা খুশি তাই বলি বেড়াল তোমারে ধর্ম আমি চকু গজরাতে গজরাতে চলে যায় তুষ্টু একটু চুপ করে থেকে বলে ঘরে চল নয়নতরা বলে বাপরে স্যালে যদি করে টেনে নিয়ে যায় দুষ্টু সে তো যেতেই পারে তুই যদি রাত দুপুরে পরের ফল করিস পাপ হয় না নয়ন তারা তো কি করবো ওই করে দিয়েছিলাম সেই যা হোক ঠাকায় দুই একটা টাকা তুষ্টু ওই লম্পট খুনিয়ার পয়সায় তোরা খাস তুমি খাওয়ালি তো আর ক্ষেত্রে তুমি দেখো না তুমি আছো তোমার ভগবান নিয়ে নয়ন সুপতে থাক হঠাৎ ও ঘুরতেই দেখি ও কোলের মধ্যে কাঁঠালটাকে নিয়ে কাপড়ের আঁচল দিয়ে ঢেকে যাচ্ছে কি করিস বলে হ্যাঁ হ্যাঁ লোকে ছুটে এসে তোমার মেয়ের চোর বলবে সেটা ভালো হবে তুষ্টু বলে হম নয় ও বলে মেয়েটা আমার নষ্ট হয়ে রে দেখতে আসে তুষ্টু যার ফল তুই তার গাছ তলায় রেখে দে নয় তারা কি হবে গাছ তলায় পরিয়ে থাকলে ফলটা তো শিয়াল কুকুরের পেটে যাবে তুষ্টু তবে দে যার জিনিস আমি তার হাতে পৌঁছে দিয়ে আসি এই চোর বলবেগবানের জি ফলি করবো না দিলে আমার মাথায় এলো করতে দুনিয়ায় তো কত মানুষ রয়েছে কার মাথায় হেন জটা পড়েছে রে কার মাথায় নয়নতরা বলে না জুতোর তেল কালি ধুলো বালি মাথায় ঘষিয়ে জটা পড়েছে তোমার কি ও কেড়ে নিচ্ছে কিছুতে ছাড়বে না নয়ন তারা শেষে ওর জটা কেপে দেপে ধরে কুটি কুটি করব এই জোটা কুটি করব ছেড়ে দাও কত কষ্ট করি না নয় তারা এ হয়ে বলে ওই ফল নিয়ে যদি তুমি ঘরে ঢোকো ওই ফল না নিয়ে যদি তুমি ঘরে ঢোকো কারুরে দেখতে পাবে না তোমার ছেলেরাও না তোমার মেয়েরাও না একমতো চলে যাব গাছ বেরিয়ে চলে যায় তুষ্টু ফলটা হাতে নিয়ে কুন্ডুদের বাড়ির দিকে দুপা হাঁটতেই নেপথ্যে চৌকিদারের হাঁক শোনা যায় তুষ্টু থমকে নাড়ায় গাছতলায় ফলটা রাখতে যায় হঠাৎ চারধারে শিয়াল ডেকে ওঠে তুষ্টু ভাবে তখন ফলটা নিয়ে কি করবে উর্দু গাছের দিকে তাকায় ভেবে চিনতে ও ফলটা নিয়ে গাছে ওঠে এই সময় ছকু ওই ছেলেটা ফিরে আসে তার ফেলে যাওয়ার দা দড়ি নিয়ে যেতে গাছ থেকে দড়িটা তখন ঝুলছে পদ ভুলে গাছে তোদের কীর্তির প্রাচীন করতে ফলটা বেঁধে রাখতে উঠেছি তুমি ভাত তোমায় দেখলে তো টেরা হয়ে যেতু দশরথ যুধিষ্ঠির তুই রামায়ণ জানিস কেন জানবো না রামায়ণ মানে হনুমান মৃত্যুবান চুরি করেছিল আর তোমার মৃত্যুবান আমার হাতে আমি পার আমার জীবনটা শ্যালকুত্তার আর তুমি সালা সাধু সাধু তুষ্টু তোমার সাধু নাম আমি ভোটকে ছাড়বো বলেছিস আছো এই চকু আমারে নামতে দে তুমি নামবা না তুষ্টু কোপটা পড়তে পাটা তুলে নেয় হ্যাঁ বাপ বাপ চকু বাপ লোক জানাজানি হই গেলে আমি মুখ দেখাতে পারবো না তুই আবি তোর পায়ে নামতে দে চোখ বলে আমার পায়ে চিৎকার করতে গাছ থেকে নামতে পারে না যেদিক দিয়ে নামতে যায় দিক দিয়ে মারে আর এই চিৎকার করতে থাকে হঠাৎ মূর্তিমান জুমের মতন মস্ত বাঁশের লাঠি আর মরচে ধরা একটা মস্ত বড় টর্চ হাতে খালি গা পেটের উপরে বুড়ো চৌকিদার ঝোপ ঝাড় ফুটে ফুঁড়ে এসে দাঁড়ায় গাছ তলায় এবং চোরো ধরো পেছন থেকে ধরেছে ছকু আনন্দে আটকানা ইয়ে ঢেঙ্গা দা কাটাল গাছে সে। কাটাল গাছে বড্ড মাঠো করি দেবো তোমার চলো চকু ওপরে দেখো না ঢ্যা দেখবো না সালা তুমি আমার দৃষ্টি ঘোরাতে চাইছো নিজের দোষ তুমি ওপর মহলে চাপাতে চাইছো চুরি করতেছি তুমি রাজনীতি করছো জানো না কেন গভর্নমেন্টের ব্যাটারি আমি পড়াইতে যাব কেন বিদ্যুতের বিদ্যুতের হাল তুমি জানো না বলে আমার কথাটা শোনো না ঢ্যাঙ্গা না তোমার কথা না তোমার জন্য কথা শুনতে শুনতে আমার আমার তাও গেল তোমার রুটি ফুটে দেওয়াই ভালো সালা চোর ধরিয়ে দিলে ধরে না জানা ধরেছে আবার কটা ধরবো হ্যাঁ একদিন ধরে মাল ঝাঁপছো কোনদিন হয়েছিল <laughs> <ki> <laughs> <laughs> <laughs>